মানবতার সমাধান দর্শক শ্রোতা আমাদের এ আয়োজন উপভোগ করার জন্য যারা দূরদর্শনের সামনে বসে আছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক সালাম ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা নবী মোহাম্মদ রসুল্লাহআলি সাল্লাম রসিকতা করতেন কিন্তু সেখানে কোনো অবাস্তবতা ছিল না সিফ হাসির খোরাক এমন কিছু ছিল না যার পিছনে বাস্তবতা ছিল এমন কিছু কথা দিয়ে তিনি রসিকতা করতেন আমরা আলোচ্য হাদিচে সেটা প্রমাণ পাব ইনশা আল্লাহ সুতরাং আসুন আজকে আমাদের প্রাগ আলোচক মণ্ডলীর কাছ থেকে আমরা এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ সর্বাগ্রে পরিচয় করিয়ে দিচ্ছি আজকে যারা আমাদের সঙ্গে আলোচনায় আছেন শেখ আহমদুল্লাহ এবং রয়েছেন প্রফেসর ডক্টর হাফেজে আর আমি উপস্থাপনায় জাহাঙ্গীর আলম ইসলাহি দর্শক শ্রোতা আসুন আমরা নেবি জীবনের এই কাহিনী থেকে আমাদের জীবনেও হাসি ঠাট্টা বা রসিকতা করার কানুন জেনে নেই যেটা আমাদের জন্য হবে ধন্যবাদ আপনাকে প্রশংসা কেবল আল্লাহর দরুদ সালাম শান্তি বর্ষিত হোক প্রিয়নবী মোহাম্মদ মুস্তফা প্রতি সমস্ত পরিবার ও সাহাবিগণের প্রতি আমরা রসুলল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের একটি গল্প বা কাহিনীকে সামনে রেখে আলোচনা করতে চাচ্ছি যে গল্পটিকে সামনে রাখতে চাচ্ছি সেটা সামায়লের কিতাব সমূহে রসুল্লাহ সাল্লুসাল্লামের জীবনচরিত সম্পর্কিত কিতাব সমূহে সামাইলের ত্রিমতি চন্দন কিতাব এসছে যে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একবার এক বৃদ্ধা মহিলা এলেন তিনি যাওয়ার পূর্ব মুহূর্তে তাকে লক্ষ্য করে বললেন হে অমুকের মা নবী বলছেন বৃদ্ধারা জাননাতে যাবে না তার মানে তো আমার তো তাহলে জান্নাম নিশ্চিত নিশ্চিত তাকে ডেকে পাঠালেন তাকে আসতে বলো তাকে ডেকে এনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সূরা ওয়াকিয়ার কিছু আয়াত শুনিয়ে দিলেন ইন্না আংশাআনাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আওকারা উরবান আত্রাবা আল্লাহ তাআলা বলেন আল্লাহর বান্দীদের সম্পর্কে আল্লাহ বলছেন মহিলাদের সম্পর্কে যেমন তাদেরকে সৃষ্টি করব সৃষ্টি করার মত তারা সমবয়সী থাকবে জান্নাতী পুরুষদের মত এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বুঝিয়ে দিলেন যে বৃদ্ধরা জান্নাতে যাবে না এটা আমি উদ্দেশ্য নিয়েছি তখন বৃদ্ধা নিশ্চিন্ত হয়ে গেলেন এখানে তার সঙ্গে তিনি মজা করলেন একইভাবে রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনের আরো অনেক রসিকতার গল্প আমরা শুনতে পাই সুনানি আবুদাউদের ভিতরে আসে আনাসরদি আলাহ তালু যিনি দশটি বছর একবার আমাকে লক্ষ্য করে বললেন ইয়াদ আল উজনাইন এই দুই কানওয়ালা এখন স্বাভাবিক ভাবে কেউ দুই কানওয়ালা চিন্তা আমার কানকে দুইটা কিনে একটু মজা করা তিনি মজা করে রসিকতা করে এরকম বলতেন তো এই ধরনের রসুল আকরাম সাল্লাম জীবনে অসুবিধা অনেক গল্প আমরা শুনতে পাই কি আমাদের যাচ্ছি এই বিষয়টা একটু দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলব চমৎকার একটি বিষয় নিয়ে আসছেন আসলে রসুল্লাহ আলী সাল্লামের এই বিষয়গুলো আসলে একটি গবেষণার বিষয় এইগুলির উপরে আপনার থিসিস হওয়া উচিত তাহলে মানুষ জানতে পারবে যে মজা করা বা বিনোদন করারও একটা পদ্ধতি আছে একটা লিমিটেশন আছে যেমন তেমন অন্যের সাথে রসিকতা করা এটা ঠিক না মজাহ যেটাকে বলা হয় আবু হরার নাম কি অরিজিনাল নাম তার মধ্যে আবু হরার রিউল্লাহ আল্লাহ আনহু নামে তিনি প্রখ্যাত হয়েছিলেন কেন একদিন তিনি একটা বিড়ালকে নিয়ে বসেছিলেন পাশে একটা বিড়াল ছিল বিড়ালের পাশে তিনি বসেছিলেন তো তখন রাসুল উল্লা সালাম পাশে দিয়ে যাচ্ছিলেন পাশে দিয়ে যাওয়ার সময় তখন তাকে বললেন এই আবাহরাই রা যে তো এই তখন আবু হরাই আনু চমকে উঠলেন এই যে তার উপরে এই নামটা পড়ে গেলো যে নবীদের এই নামটা পড়ে গেল আবু হরু আজীবন তিনি ধারণ করলেন তিনি আসল নাম বলতেন না যে নবীজি আমাকে আবহাওয়ার নামকরণ করেছে এটা অবশ্য বর্ণার সূত্রে একটু ভিন্নতা আছে তারপরেও সেটা চমৎকার হবে বলে আশা করছি যে আলী রাহতাহা চেনে ফাতেমা রদ আল্লাহ আনহুর স্বামী হুজুরের মেয়ের স্বামী তো রাসুল্লাহ আলিয়ালাম প্রায় ফাতেমা রাহ আনহুর বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে। তো একদিন গিয়ে দেখেন যে আলী হাজত আলির আল্লাহ মাটিতে শুয়ে আছেন তো পরিবেশটা আন্দাজ করে বুঝলেন যে ওদের স্বামী স্ত্রীতে কিছু কথা কাটাকাটি বা একটু মান অভিমান হচ্ছে তো উনি এটাকে হালকা করার জন্য কি করলেন হয়তো আলিরদুল্লাহ তু আলহ আনহুকে ডেকে বসলেন আবাত বর্ণিত যে এক লোক এসে আল্লাহ রসুল সাল্লাহ আমার একটু বাহন দরকার কোথাও সফর করবেন তার কোন একটা বাহন দরকার এই যুগে আমরা বললে বলতাম গাড়ি দরকার তো কোন একটা বাহন দরকার ছিল তার সেটা ঘোড়া হোক ওঠ হোক কিছু একটা হবে তো আল্লাহ রসুল বাচ্চা দিয়ে দিচ্ছি বাচ্চা তো কোনো কাজে লাগবে না আমি বাহন চাচ্ছি বাচ্চা হিসাবে তখন রসুল্লাহ বললেন আরে ভাই তুমি যে বাহন বানাও না কেন সে তো বাচ্চা ছিল না কোনো কয়েকটি বিষয় খুব গভীর ভাবে লক্ষণীয় এর ভিতরে একটি হলো হাসি রসিকতা করতে গিয়ে একেবারে অর্থ হাসিতে ফেটে পড়া দৃষ্টি কুটোভাবে হাসা এটা আদর্শ ছিল না বর্ণনা করেন রসুল্লাহ সল্ল্লা সাল্লাম লাইত হাকু তাবাসুমান তিনি মুস্কি হাসি ছাড়া অন্য হাসিয়া দিতেন না অন্য বর্ণা আর সিবুল হায় তাল হো বর্ণা করেন যে রসুল্লাহ সাল্লি সাল্লামের মতো অধিক মুস্কি হাসি দেয়ওয়ালা সর্বদা মুস্তি হাসি দেনেওয়ালা আমি আর কাউকে পাইনি তিনি সব সময় মুস্কি হাসি দিয়ে থাকতেন তার রসিকতার ক্ষেত্রে এটি একটা মৌলিক নীতি আমরা পাচ্ছি যে হাসি রসিকতা করতে গিয়ে দৃষ্টিকটুভাবে অট্ট হাসিতে হেঁচে পড়া এটা সুনাতের খেলাফ যথাসম্ভব মুস্কি হাসিতে সীমাবদ্ধ রাখা আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হলো রসিকতা মানেই আজকাল আমরা কয়েকটা জিনিস বুঝি রসিকতা মানে হলো কাউকে তিরস্কার করা রসিকতা মানে হলো অবান্তর বা মিথ্যা কথা বলা বলে মজা করা ধোকা দিয়ে মজা করা কাউকে অনেক সময় হেউ হেও করে মজা করা আমরা মনে করি যে কাউকে ড দিয়ে দিতে পারলে রসিকতা হলো ডস দিয়ে অনেক প্রতারণা করা প্রকারান্তরে এরকম রসিকতার অনেকগুলো চিত্র আসে এই প্রসঙ্গে আমরা আরেকটা হাদিস লক্ষ্য করতে পারি আবুল্লাহ তালুবরণা করেন দেখেন সে বৃদ্ধা মহিলাকে বললেন কথাটি মিথ্যা বলেননি একজন বলেন এ দুই কানওয়ালা মিথ্যা বলেননি তো একজনকে বলেন ওটার বাচ্চার উপরে চলা মিথ্যা বলেননি তো এভাবে ওনার রসিকতা কখনো মিথ্যার গন্ডি পর্যন্ত পৌঁছাত অতএবা আমাদের রসিকতার ক্ষেত্রে লক্ষ্য করা উচিত না এই ব্যাপারটা বড় চমৎকার আমি এই কথার দিকে আসছিলাম কিন্তু চমৎকার হয়েছে যে আমরা এখন আল্লাহ করুক বিভিন্ন সময় বিনোদনের নামে যে সমস্ত চুটকি বানিয়ে মানুষকে হাসাই এটা আমরা এই হাদিসগুলো বা এই আলোচনাগুলো থেকে বুঝতে পারলাম হাসি খোরাক দেওয়ার মতো সত্য এবং সত্যের উপর প্রতিষ্ঠিত যদি কোনো কৌতুক করা হয় তাহলে সেটা হতে পারে যেই কৌতুকের মধ্যে দেয়া এইটার কথা আমরা হাদিসের মধ্যে পাই না আরো মজার ব্যাপার আমরা বিরতির পরে আবারও আসবো এই আলোচনায় তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনলেন আমাদের আলোচক মন্ডলীর কাছ থেকে হাদিচের অত্যন্ত মনজ্ঞ দুটি ঘটনা আর এ ঘটনার আলোকে যেটা প্রতীয়মান হয় তা তাহলে এই যে হাসি রসিকতা বা এই কৌতুক করা এগুলো করা যেতে পারে কিন্তু সেখানে কাউকে হেও করা কোনো ধোকা কাউকে দেওয়া বা অট্টহাসিতে ফেটে পড়া এগুলো কখনও ইসলাম সমর্থন করে না সবসময় ইসলামিক আঙ্গিকে আমাদের হাসি আমাদের কৌতুক আমাদের রসিকতা আমাদের সার্বিক জীবনের আমল जदिनावी जीवन दिखे लक्ष्य करी जिन्हें उसे हासाना तखनी मैं जो परफेक्ट सेहकाल परकाले मंगलमय होान्य समय बिरती जातर पर आब य धारा वहन सामने उपस्थापित हब इनशाला मर मुज अब्दुर এবিএম মাঝে আল্লাহর এবং ইচ্ছাকে মান দিয়ে চলেন आलेम प्रति बुधवार रे न पुन सम्प्रचार सकाल आठ टाए बांगल टी बांगलाय সকলেই চাই মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে আল্লাহ কিভাবে তার একমাত্র মোহাম্মদ আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে সাল আলী সোননাতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সি সন্না সম্মানিত দর্শক শ্রোতা বিরতি কালীন সময়ের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা আবারও বিরতির পর आलोचनार धारात फिर आसलम जी आलोचना अपन सामने कर हल रसुल्लाह सल्लम क्या भावे रसिकता करतें क्योंकि आज के प्राज्ञ आलोचकमंडल एक विषय उस्थापन करते चाहिए रसिकतार नाम आज के सारा विश्वमय एक अत्यंत रूड़ो एत्यंत निर्मम एत्यंत हटकार दिन उद्यापित था हलो पहला एप्रिल ক্ষতিকারক দিক সম্পর্কে একটু সামনে আপনি এই কথাটা নিয়ে আসছেন খুবই ভালো করেছেন এবং এটা আমাদের দর্শকদের জানা উচিত কৌতুক করার বিনোদন করারও একটা সীমা রেখা আছে কিন্তু দুর্ভাগ্যজনক হল সত্য যে সেই কৌতুকটাও অনেক সময় হয়ে যায় মর্মান্তিক এবং নির্মমতা মধ্যে পৌঁছে দেয় যেমন এই যে পহেলা এপ্রিলের কথা বললেন এই পয়লা এপ্রিলের ইতিহাসকে রানী ইজাবেলা রাজা ফার্নান্দো সেই কোল্টোবা থেকে মুসলমানদেরকে বিতাড়িত করবে এর জন্য সে প্রথমে যুদ্ধ চালিয়েছিল কিন্তু সে সেখানে পরাজিত হয় এবং সেটা সাকসেসফুল হয়নি তখনই সে কৌশল অবলম্বন করে কৌশল অবলম্বন করে তৎকালীন সময়ের যারা প্রভাবশালী ছিলেন তাদেরকে এই ম্যাসেজ পাঠায় যে তোমরা যদি মসজিদে থাকো তাহলে তোমাদের হত্যা করা হবে না তোমরা যদি রাজপ্রাসাদের ভিতরে থাকো তোমাদের হত্যা করা হবে না এইভাবে তাদেরকে একটা মেসেজ পাঠায় মসজিদের যাবে নিরাপত্তা কিন্তু দুর্ভাগ্য হলো যে মুসলমানরা সরল মনে মুসলমানদের সরলতার দিকে তাকান সরল মনে তার বিশ্বাস করলো বিশ্বাস করে তারা মসজিদে আশ্রয় নিল যেখানে পাল আশ্রয় কিন্তু এই ফার্নান্দোজ এবং রানি ইদা বেলা এদের নেতৃত্বে তখন তাদের সৈন্যবাহী শহরে ঢুকে পড়েছে শহরে ঢুকে পড়ে যেদিন সেই দিনটি ছিল পহেলা এবং এই দিনটিতে তারা ঢুকে পড়ে কাউকে কিছু জিজ্ঞাসা করে না তাদের একটা নীতি ছিল এটা যে যুদ্ধে জয়ী হতে হবে সে জয়ী হওয়ার জন্য কোনো নীতিনৈতিকতার প্রশ্ন নেই এটাই ছিল তাদের নীতি যেভাবে হোক আমাকে জয়ী হতে হবে ধোকা দিয়ে হোক প্রতারণা করা হোক যেভাবে হোক আমাকে জয়ী হতে হবে এবং সেই দৃষ্টি কোন থেকেই তাদের কাছে সেদিন মানবতা লঙ্ঘিত হয়েছে তাদের কাছে সেখন মানবতা নির্যাতিত হয়েছে তারা সেখানে গিয়ে কি করল মুসলমানদেরকে এই মসজিদের চারদিক থেকে বন্ধ করে দিয়ে আগুন জ্বালিয়ে দিল তিরঞ্জা দিয়ে মুসলমানদেরকে হত্যা করলো একের পর এক এবং দুর্ভাগ্যজনক হল সত্য সেই ইতিহাসকে তারা এখনও স্মরণ করে পহেলা এপ্রিল আসলে আর দুঃখজনক হলো এই যে সেই ইতিহাস না জানার কারণে আমাদের অনেক মুসলিম ছেলেমেয়েরাও এতে মেতে ওঠে ওই পহেলা এপ্রিল যেদিন আসে সেদিন ছোট্ট একটা বাক্সায় মিষ্টি পাঠিয়ে দেয় মিষ্টির প্যাকেট তো যাদের জানা থাকে না যে আজকে পহেলা এপ্রিল তো সে তো মনে করে যে একটা মিষ্টি প্যাকেট হচ্ছে সে খুলে খুলে দেখা ভিতরের মধ্যে বিশেষ করে আমাদের যে ইতিহাসটার কথা বললাম এই ইতিহাসটা আমাদের না থাকার কারণে আমরা এই প্রতারণার খপরে পড়ে গেছি তো যাই হোক আমাদের সতর্ক থাকতে হবে পাশাপাশি এটাও আমাদের মনে রাখতে হবে আমরা দেখি দেশ গ্রামে যখন বসে মানুষ চুটকি বলে যেমন একজনের চুটকি বলতেছে যে দুই ছেলে পরীক্ষা দিছে পরীক্ষা দিছে আর এখন এসে বলতেছে যে যে বলে বলে কিরে কি বাবা আমি দ্বিতীয় দ্বিতীয় হয়েছে হয়েছে খুব কথা তুমি তো ক্লাসের মধ্যে ছাত্র কয়জন বলে বাবা আমরা মাত্র আসি দুইজন একটা কৌতুক এই ধরনের কৌতুক এখন অনেক অনেক শুরু হয়ে গেছে তো এগুলো আমাদের খেয়াল রাখতে হবে কৌতুক আমরা করবো কৌতুক আমাদের জন্য নিষেধ না কিন্তু কৌতুকটা হতে বাস্তবসম্মত কৌতুকটা হতে হবে কোনো অবস্থাতেই যেন সীমারেখা লঙ্ঘন না করে এইভাবে আমাদের যদি কৌতুক হয় তাহলে সেই কৌতুক এখানে আসলে এই ঘটনা থেকে আমরা জানতে পারলাম যে ইসলাম যে সম্পূর্ণ একটি জীবন ব্যবস্থা এই জীবন ব্যবস্থা যে কোনো কিছুর ঘাটতি নেই সর্বদিকের সকল প্রয়োজনীয়তা ইসলাম নামক এই জীবন ব্যবস্থা যদি আসে তার আরেকটি প্রমাণ কারণ মানুষ দুনিয়াতে বেঁচে থাকতে হলে তাকে শুধুমাত্র খাদ্য পানীয় গ্রহণ করে দিন কাটালেই চলে না বেঁচে থাকার জন্য হাসি কান্না সবকিছুতে ভারসাম্যের প্রয়োজন আছে বিনোদনের প্রয়োজন আছে বিনোদন ছাড়া মানুষ টিকে থাকতে পারে না জি আল্লাহ আল্লাহামের মাধ্যমে সুস্থ বিনোদনের ধারা আমাদেরকে শিক্ষা দিলেন যে সুন্দরভাবে আমরা কিভাবে বিনোদন করতে পারি রসিকতা এবং মজা করতে পারি সেটা শিক্ষা দিলেন অতএব এখান থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ফুটে উঠে যে ইসলামের সব কিছুরই ব্যবস্থা আছে আপনি যদি খাটি মুসলিম হন এখানে আনন্দ বিনোদনের ব্যবস্থা আছে এখানে সবকিছুর ব্যবস্থা এখানে কিন্তু আরেকটা বিষয় আসছে আহমদ চমৎকার এই যে দেখুন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো এখানে হচ্ছে বিভিন্ন সময় যে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে চিত্র বিনোদনের বা বিনোদনের ব্যবস্থা থাকে সেখানে যেমন গান থাকে সেখানে তেমনি কৌতুকের ব্যবস্থা থাকে সেখানে তেমনি নাটিকার ব্যবস্থাও থাকে তো ইসলাম এ ব্যাপারে কি বলে মানুষ সাথে বিনোদন করে সেখানে একটা প্রশান্তি লাভ করে আচ্ছা তো দেখুন রসুল্লাহ সাল্লাহ কিন্তু বিনোদন করেছেন ঈদের দিন হয়তো আয়সার দাহ তাল আপনার মসজিদের আঙ্গিনায় হাফসিদের খেলা দেখেছিলেন তাদের আমরা সমালোচনা করি সমালোচনাটা এত বেশি প্রভাব বিস্তার করতে পারে না যদি কৌতুকের মাধ্যমে বা অভিনয়ের মাধ্যমে সেটাকে উপস্থাপন করা যায় তাহলে সেটা আরো বেশি যে কথাটি আমাদের উঠছিল আপনি ঠিকই বলছেন অনুষ্ঠান হোক আর এপ্রিল ফল হোক দুটি হাদিসকে আমরা সামনে রাখলেই বুঝতে পারবো এক তিনি মিথ্যা কথা বলাকে আয়াতুল মুনাফেক আর বা বলেছেন মুনাফেকের যে নিদর্শন বা মার্কা তার ভিতরে একটা হল হাদ্যসে কাজ কথা বললে মিথ্যা বলবে এক অন্য হাদিস আসল্লা সাল্লাহ সাল্লাম এ সাদ করেছেন মানগারসানা ফালাইসা মিন্না যে ব্যক্তি আমার উম্মতকে ধোকা দিবে সে আমার উম্মত নয় তাহলে এই দুটি হাদিস প্রমাণ করে মিথ্যা এবং প্রতারণা এই দুটি কবিরা গোনা এখন আমরা এপ্রিল ফুলের নামে যদি আমরা কাউকে বলি স্কুলে গিয়ে কোনো বন্ধুকে বলে যে দোস্ত তোকে হেড ডাকছে সে কাছে দৌড়ায় গেলো যে বলতো স্যার না স্যার বলে না তোর নামও তো নিয়ে সে আসলো বন্ধুর কাছে এই বললে আমাকে স্যার ডাকছে তখন সবাই মিলে হা হা করে হেসে ফেটে পড়লো আপনি করলেন কি তাকে কষ্ট দিলেন ঠিক আছে কষ্ট সে না পালো কিন্তু তার সঙ্গে মিথ্যা কথা বললেন সরাসরি আপনি বিনোদন করলেন আপনার বিনোদনটা যদি সত্য কথাকে একটু ঘুরে বলে হয় তাহলে সেটুকু অনুমতি আসে কিন্তু আপনাকে ডাকেন নাই অবাস্তব একটি কথাকে আপনি পেশ করলেন অতএব মিথ্যা বলে অথবা প্রতারণা করে প্রতারণা যেমন যেটা উনি একটা এক্সাম্পল দিচ্ছিলেন কাউকে আমি একটা গিফটের প্যাকেট দিলাম অথচ সেখানে গিফট নাই এটা স্পষ্ট প্রতারণা একটা খালি জি তো এই যে প্রতারণা এবং মিথ্যা এগুলো অসুস্থ বিনোদন এগুলার কারণেই আজকে সমাজ অস্থির হয়ে উঠছে আমাদের বিনোদন যত অসুস্থ হবে আমাদের মানসিকতা তত অসুস্থ হবে এবং আমাদের জীবন জীবনযাপনের পদ্ধতিতে তত অসুস্থতার প্রভাব পড়বে এবং আমরা আস্তে অনৈতিক হয়ে উঠব অনৈতিক হয়ে জি আমরা সুস্থ বিনোদন যদি করতে জানি কোরআন এবং শূন্য আমাদেরকে যেভাবে কৌতুক করতে বলেছি ওইভাবে যদি আমরা করি আমাদের সমাজে আমাদের জীবনে বিনোদের মাধ্যমে আমরা প্রশান্তি লাভ করতে পারবো ঠিকই কিন্তু আমাদের চারিত্রিক যে অবনতি এটা আমাদের হবে না জি এটাই হচ্ছে মৌলিক শিক্ষা এখানে ইসলাম যে বিনোদন বা রসিকতার খোরাক আমাদেরকে দিয়েছে শয়েক আহমেদুল্লাহ যে কথাটা বলছিলেন যে ইসলামের পূর্ণাঙ্গতা প্রমাণের এটা একটা প্রমাণ এটা একটা অন্যতম দলিল যে আসলেই একটি কমপ্লিট কোড অফ লাইফ তার মধ্যে আমল থাকবে তার মধ্যে হাসি কান্না থাকবে সেখানে বিনোদন থাকবে সেখানে পরস্পর পরস্পরের মেলাতে আপনার একটা স্বাচ্ছন্দ্য বা একটা রসিকতা পূর্ণ বিনোদনমূলক জীবন বা কর্মকাণ্ড থাকবে এটাই সঠিক তো মনে আপনি দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বল আমি বলছিলাম এই কথাটাই যে আমরা অনেক সময় ঘরোয়া এই ধরনের আমরা কৌতুকে মেতে থাকি তারপরে অনেক সময় দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করেও বিভিন্ন কৌতুক রচিত হয়ে থাকে বিয়ে অনুষ্ঠান তারপরে যেগুলি জায়জ পদ্ধতিতে আছে সেগুলি কথা বলছি এর মাধ্যমে আমি যে জিনিসটা তুলে আনতেছিলাম যে এই কৌতুকগুলো আমাদেরকে এটাও একটা মেসেজ দেয় বা আমাদেরকে বলে যে তোমরা সত্য বস্তুনিষ্ঠ বাস্তব ভিত্তিক যদি কৌতুক তোমরা করতে চাও তাহলে সেটা তোমাদের জন্য বৈধ এবং সেটা করা যেতে পারে যেমন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা আমরা বলতেছিলাম যে সেখানেও আমরা কৌতুক অভিনেতা আমরা পাই যে সেখানে দেখুন সমাজের কোন চিত্রকে সামনে রেখে কৌতুক করা হয় নির্মাণ করা হয় সমাজের কোন সমস্যাকে সামনে রেখে কৌতুক করা হয় বা কারো দুর্নীতি বা কারো অন্য ব্যাপারগুলোকে সামনে রেখে সেটার জন্য কৌতুক করা হয় কারো বক্তব্য আছে সে বক্তব্য দিয়েছে কিন্তু বক্তব্যটা সঠিক নয় সেই বক্তব্যকে সামনে রেখে কৌতুক করা হয় এই কৌতুক করার পিছনে উদ্দেশ্য হচ্ছে একটা যে সেটা হচ্ছে যে বাস্তব জিনিসটাকে সামনে নিয়ে আসা এবং মানুষকে এই ব্যাপারে কি করা সচেতন করা কিন্তু কোনো অবস্থাতেই যদি কৌতুক মানুষকে হ্যাও করার জন্য হয়ে থাকে মানুষকে অপমান করার জন্য হয়ে থাকে এবং সেটা যদি একজন মুসলিমের জীবনে কৌতুক বিনোদন হাসি তামাশা রসিকতা এটা কতখানি সঙ্গত আর কতখানি অসংগত এটা আজকে আমাদের প্রাগ আলোচক বৃন্দের কাছ থেকে आम्रा जानते परलम तो सर्वोपरि आप सिद्धांत उपनीत होते कौतुक रसिकता करब एके अपर संगे कि तर मध्य प्रतारणा थकबेना धोखा थकबेना मिथ्याा जो योजे ये अन्या मन चलो अमी प्रथाय कौतुक हासि और जदि एगुल ना थे नेवीजी मुहम्मद सल्लाह सल्लम मत वास्तवतार निीखे हमारा कौतुक हासी तमासा करी সেগুলো হবে সঙ্গত আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা সব ধরনের অসংগত নাই হাসি তো আমার সাথে বিরত থাকি আর ইসলাম অনুমোদিত বিনোদন আমরা অনুশীলন করি তাহলে আল্লাহ আমাদের হকাল এবং পরকালে মুক্তি নসিব করবেন ইনশা আল্লাহ আবুল্লাহমুল মুসলিম আসসালাম আলাইকুম রহমতুল্লা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 उ राउ बार्मिंग नम्बर शून्य उ तीन शून्य शून्य शून्य आठ तीन सुफ्टि खे जि टा पाठे इन सपोर्ट एट पीज टी डॉट टीज टी मानव